আবু সাইদ খুজুর রিল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন নারীরা একদা নাবি সাল্লাহামকে বলল পুরুষরা আপনার নিকট আমাদের চেয়ে প্রাধান্য বিস্তার করে আছে তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন নির্ধারিত করে দিন তিনি তাদের একটি বিশেষ দিনের অঙ্গীকার করলেন সেদিন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের নাসিয়াত করলেন ও নির্দেশ দিলেন তিনি তাদের যা যা বলেছিলেন তার মধ্যে কথাও ছিল যে তোমাদের মধ্যে যে স্ত্রীলোক তিনটি সন্তান পূর্বেই পাঠাবে তারা তার জন্য জাহান নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তখন জনৈকশ্রীলোক বলল আর দুটি পাঠালে তিনি বললেন দুটি পাঠালেও